السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه اجمعين أما بعد شمعان درشق من دامرا إمام أبو جافر تحاوية رحمة الله عليه ورشيط بيان وعقيدة أهل السنة والجماع بعقيدة تحاوية إذ أكتوان شوني على سنة كرسيلم جيخانتيني اللار نعام أبو غوني على سنة كرسيلم তিনটি মৌলিক নীতি রাখতে হবে একটি হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাব্যস্ত করেছেন আরেকটি হচ্ছে আল্লাহ এবং তার রসুল যা নিষেধ করেছেন তা বাদ দেব তৃতীয় যে গুণাগুণ সেটা হচ্ছে যে আল্লাহ এবং তার রসুল যা সাব্যস্ত করেছেন সেটা সেটার মূল ধরন কি সেটা জানার থেকে আমরা দূরে থাকবো সে জানার চেষ্টা করা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিয়ে আসবো কখনো সেটা জানার চেষ্টা করব না কারণ এই ধরণ জানার কোন সুযোগ নেই এই তিনটি মৌলিক নীতি যদি সবসময় অবলম্বন করতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে তাহিদ সাব্যস্ত করতে পারব। পারবো তাহিদুল্লা সুন্দরভাবে সাব্যস্ত করতে পারব দর্শকবিন্দু আমরা আজকে আলোচনা করব আমাদের ইমামের তিনি যে বলেছেন ইমাম আবুজফর তাহি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন হাইউন লাইয়ামু তিনি এমন চিরঞ্জীব সত্তা যিনি কখনো মারা যাবেন না ও কাই লাইয়ান সবকিছু ধারণ বাহন ধারণ করেন তিনি সবকিছু ধারক বাহক লাই লাই এনাম তিনি কখনো ঘুমান না কারণ ঘুম যিনি ঘুমিয়ে যাবেন তিনি মৃত্যুর কাছি চলে যাবেন মৃত্যু ঘুম হচ্ছে মৃত্যুর জান্নাতে যারা যাবে তারা কখনো ঘুমাবে না কারণ সেখানে মৃত্যুর কোন অবস্থা তৈরি হবে না বরং তারা আনন্দ ভোগ করবে সময় ভালো অবস্থায় থাকবে সেটাই কোরআন এবং সুল্লা দ্বারা সাব্যস্ত হয়েছে আল্লাহর জন্য সেই ঘুম নেই তিনি চির সর্বসত্ত্বার ধারক এটা আমরা আলোচনা করেছি আজকে আমরা আল্লাহ নাম নিয়ে বেশ কিছু কায়দা আলোচনা করবো বেশি নীতিমালা আলোচনা করবো যেগুলো আমাদের জানা দরকার অনেকগুলো কিছু কায়দা আছে কিছু নিয়ম কারণ আছে আল্লাহর নামের ব্যাপারে কিছু নিয়ম কারণ আছে আল্লাহর গুণের ব্যাপারে কিছু নিয়ম কারণ আছে আল্লাহ নাম এবং গুণ সাব্যস্ত করার দলিলের ব্যাপারে এই এই গুণগুলো আমরা আজকে আজকে এই গুণগুলো আল্লাহর নাম নাম এবং গুণের যে সমস্ত নীতিমালা আছে সেগুলো নিয়ে আমরা একটি অংশ আলোচনা করবো আজকে ইনশাল্লাহ তার প্রথমে আলোচনা করব আল্লাহ তালার নাম নিয়ে যে সমস্ত নীতিমালা আছে সেগুলো আল্লাহ তাল্লা নাম নিয়ে প্রায় ষাটটি নীতি রয়েছে মৌলিক ষাটটি নীতির মধ্যে প্রথম নীতি হচ্ছে এটা পুরানিম যে বলেছেন আল্লাহ তাল হুসন হুবিহা ওদারুল সৈজান আল্লাহর সুন্দর নামসমূহ রয়েছে সুন্দর কিভাবে আসলো সুন্দর হচ্ছে আসলে নামগুলি নিজেই এমনিতে সুন্দরতা এক দ্বিতীয়ত হচ্ছে নামের ভিতরে যে অর্থ আছে যে গুণগুলো আছে সেগুলোই সুন্দর এই দুই কারণে সুন্দর তৃতীয়ত সত্তাগত ভাবে আল্লাহ সুন্দর তিনি সুন্দর করেন সেই হিসাবেও সুন্দর অসুন্দর বলতে যেটা হয় এটা মানুষের কর্মকাণ্ডের কারণে তৈরি হয় অনেক সময় তিনি তাঁর প্রত্যেকটা কাজই হ্যাকমত ফূর্ণ হ্যাকমত হওয়ার কারণে তার প্রত্যেকটি নামও সুন্দর এই দেখবেন আল্লাহ নামগুলোর মধ্যে তিনি সেমিয়ে সবকিছু শোনা শোনেন তিনি সবকি বাসির সবকিছু তিনি দেখেন এই যে আল্লাহতালার এই গুণগুলো তিনি সাব্যস্ত করছেন তিনি গাফুর ক্ষমাশীল তিনি রাহিম দয়াবান এইভাবে এই গুণগুলো কারণ এগুলো মানুষের কাছে ভালো মানুষ মনে করে যে এগুলো একটা ভালো জিনিস যে ক্ষমাশীল সে ভালো মানুষ যে সে মানুষের মধ্যে দিতে হয় আল্লাহ তালা অলিল মাথাউল আলা তার তো এই তুলনাই চলে না কোনো কিছুতে সুতরাং তার জন্য যখন এগুলি হবে সেগুলি আরও কত সুন্দর হবে তাহলে বোঝা গেল এই আল্লাহ তালা প্রত্যেকটি নামে সুন্দর এবং এই সৌন্দর্য আসছে প্রথমত নামগুলো নিজেই সুন্দর দ্বিতীয়ত নামগুলো অর্থের মধ্যে সুন্দর গুণাবলী রয়েছে অনেকগুলো এক একটা নামে অনেকগুলো গুণাবলী থাকে সেগুলো সবই সুন্দর আর তৃতীয়ত আল্লাহ তালা নিজ সত্তা হিসেবে তিনি তিনি সুন্দর সুন্দর নামগুলো গ্রহণ করেছেন এবং হাদিসে সেটা আমাদের কাছে সাব্যস্ত হয়েছে যতগুলি নাম কোরআন হাদিসা সাব্যস্ত হয়েছে সবগুলিকে আমরা সুন্দর হিসেবে পাই কোনোটাকে আমরা বলতে পারি না যে এর তো কোনো খারাপ দিক আছে কখনো কখনো আমরা এমন কিছু নাম পাই যেগুলোকে আমরা মনে করে থাকি आल्ला भलो मंद सबाइ करें हाँ भलो मंदा मिलिए जो करसुदर किसीना आल्ला भलो करते मंद करते शुद्ध क्षति करें क्षति नाम जन ना जमन आल्ला नाम हम्ना তিনি উপকারী অদ্দার ক্ষতিকারক এখন না ফেরত দ্বার একা মিলে আল্লাহ নাম হতে পারে এটা বলতে পারবেন যে আল্লাহ না ফেরত দ্বার যে ক্ষতি এবং উপকার দুইটার মালিক আল্লাহ এভাবে বলবেন কিন্তু শুধু আল্লাহ আমার আল্লাহ তালা ক্ষতিকারক এটা নাম বলে এটা অর্ধেক বলা যাবে না কিছু কিছু নাম আছে এটাকে দুইটা মিলিয়ে বলতে হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে যেমন আলহাফেদর রাফ এ যেমন আল খাফেদর রাফ তিনি কারো কাউকে মান উন্নত করেন কাউকে মান অবনতি দেন तो सूर आल्लाके खाफेद बना बर सबसमें ब আল খাফেদর রাহ যে তিনি মান অবনতিও দেন মান উন্নতিও দেন দুইটা একসাথে বলতে হবে এই নীতিমালা অবলম্বন করতে হবে কারণ সৌন্দর্য আল্লাহ তালা যে আল্লাহ তাল নাম ও গুণগুলি সুন্দর হিসেবে সেই নাম এবং গুণের সৌন্দর্য সবসময় রক্ষা করতে হবে এবং মনে রাখতে হবে কোরআন মুসুল্না যা এসছে তার কোন না কোনোভাবে অবশ্যই সুন্দর অনেক সময় মানুষের কাছে হয়তো এটা হয় না কিন্তু আসলে সেটা সুন্দর কারণ আল্লাহ তালা নিজে বলেছেন ওল আসম হোসনা বিহা। যত সুন্দর নাম আল্লাহ তাল আল্লাহ সাব্যস্ত করেছেন নাম এবং গুণগুলোর মালিক সেগুলো দিয়ে তাকে আহ্বান করতে আল্লাহ দিয়ে তাকে আহ্বান করলাম আল্লাহর নাম এবং গুণগুলো সেগুলি একদিক থেকে আল্লাহ তালার আলম তার নামের পরিচয়ক আর অন্য দিক থেকে সেগুলি তার গুণের পরিচয় প্রত্যেকটি নামের সাথে কোন না কোন গুণ রয়েছে যেমন আল্লাহ তাল রাহিম गुनागुन रहे गुण रही जो एम नाम क्यों सब्यस्त करे तो नाम आल्ला प्रसोज्य हाई नाम आल्ला प्राजोज हाइज আল্লাহকে আপনি যেমন ঈশ্বর বলতে পারবেন না ভগবান বলতে পারবেন না এর সাথে আমাদের জড়িত নয় আবার কখনো খোদা বলে কেউ বলা যাবে না সাথে এর ভিতরে কোন আল্লাহর সিফাত কোনো গুণ জড়িত নয় এই যে সমস্ত নামের ভিতরে আওসাফ নেই গুণাগুণ নেই সে সমস্ত নাম আল্লাহর যেন সাব্যস্ত হবে না। জন্য মন রাখতে হবে সময় যে আল্লাহ নাম সাব্যস্ত করব কোরআন এবং সন্না ভিত্তিক কিন্তু আমরা মনে রাখবো যে নাম প্রত্যেকটি নামের ভিতরে একটা অংশ হচ্ছে নাম আর একটা অংশ হচ্ছে গুণ যে নামের ভিতরে গুণ রয়েছে সুন্দর সুন্দর গুণ এমনকি কোন নাম একাধিক গুণ কোন কোন নামের একাধিক গুণ থাকে অভ্যন্তর একাধিক গুণ থাকে যেমন আল্লাহ আল্লা কুল্লিস কাদির আল্লাহ তালা সবকিছুর উপর ক্ষমতাবান এই কাদির আল্লাহ তালা ক্ষমতাবান আমরা সাব্যস্ত করছি আল্লাহ তালা ক্ষমতাবান তিনি কাদির তার নাম আবার সাথে সাব্যস্ত করছি কাদির কুদরত তার একটি গুণ কাউকে নিচে নামাবেন যিনি কাদির তিনি এ আখরাত সাব্যস্ত করব আখরাতের বিচার ব্যবস্থা করবেন তাহলে একটি নামের ভিতরে বহু গুণ থাকে অনেক সময় একটি নামের ভিতরে অনেক গুণ থাকে যেটা আপনি নিজেই চিন্তা করতে পারবেন এত অনেক গুণ আল্লাহ তার এক একটি নামের ভিতরে তিনি রেখে দিয়েছেন তো আল্লাহ তালার নামগুলো একদিক থেকে তার নামের উপর নাম তার নিজের সত্তার উপর প্রমাণ বহন প্রমাণ বহন করছে প্রমাণবহ দ্বিতীয় অংশ হচ্ছে যে আল্লাহ তালা এই নামগুলোর এক একটি নামে অনেকগুলো গুণাগুণ থাকে সেগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে তৃতীয় যে একটি কায়দা সেটা হচ্ছে আল্লাহ তালার নামগুলো আল্লাহ তালার এই নামগুলোতে এমন কিছু গুণাগুণ থাকে যে গুণাগুণ তিন ধরনের গুণাগুণ থাকে যেমন আল্লাহ তালার নাম একটি নামের ভিতরে অনেকগুলো গুণাগুণ থাকে যেমন আল্লাহ তালা একটি নাম হচ্ছে খালেখ খাওয়ালেক যিনি আল্লাহ তালা স্রষ্টা তিনি স্রষ্টা তিনি খালেক আল্লাহ তালা একটি নাম এটা পুরোপুরি তিনি আল্লাহ তালা সত্তার উপর প্রমাণ করছে সাথে সাথে পুরোপুরিভাবে দ্বারাত করেছে তিনি খালক দুইটা তিনি সৃষ্টি করেন সত্তা অর্থাৎ খালেখ তিনি স্রষ্টা স্রষ্টা তিনি একটা সত্তা আবার তিনি সৃষ্টি করেন सृष्टि गुण से नाम और गुण प्रमाण कर आंशिक भाव सब्यस्त करल्लास्त हो नामगुल गुण सब्यस्त होता है तदम्मुन বা একটা অংশ আংশিকভাবে আপনি একটা গুণ সাব্যস্ত করছেন আবার যদি বলেন আমি একটি ভিন্ন অংশ সাব্যস্ত করব খাল সত্তা তো আছে আমি শুধু খালক সাব্যস্ত করব তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি এটা গুণ তাহলে তার আরেকটি গুণ আপনি সাব্যস্ত করলেন আবার যদি বলেন যে যিনি সষ্টা তিনি তো অবশ্যই এক দিক থেকে তিনি কাদের ক্ষমতাবান হবেন সৃষ্টি করবেন কি করে আবার তিনি দয়াবান হবেন মানুষ সৃষ্টিকে দয়া করবেন কি করে সুতরাং আমি অতিরিক্ত আরেকটি গুণ তার এক একটি গুণের সাথে আরেকটি গুণ জড়িত হয়ে যাচ্ছে সেটাকে বলে এলতে যান এই জন্য এটা দাবি যে এই নামের দাবি কখনো কখনো পরিপূর্ণ এক একটি নামের ভিতরে অনেকগুলো গুণাগুণ চলে আসে সবগুলো বলবেন অথবা বলবেন যে এই গুণের এই নামের এই অর্থ বা এই গুণ একটা অংশ বলবেন অথবা তাকে এই নাম এবং গুণের সাথে সাথে আরো একটু বাড়তি বলবেন যে এই নাম এবং গুণ প্রমাণ করে তার আরও নাম এবং গুণ দরকার আছে সেগুলিও তার সাব্যস্ত হচ্ছে এটাকে আরো এই ভাষায় তিনটা শব্দ বলা একটা হলো তাতাবক একটা হলো তাদাম্মন একটা হলো ইলতেজাম তাতাবক পরিপূর্ণ অর্থ প্রকাশ করা আর এলতে অর্থ হচ্ছে আংশিক অর্থ প্রকাশ করে আবার কখনো এলতেজাম অর্থ হচ্ছে দাবি যে এই পরিপূর্ণ অংশ প্রকাশ বা পরিপূর্ণ অর্থ প্রকাশের পর আরো কিছু অর্থ দাবি করে সেই তিনটি জিনিসই আল্লাহ আল্লাহ তালার নাম এক একটি নামের সাথে এই তিনটি জিনিসে জড়িত কখনো কখনো পরিপূর্ণ অর্থ এবং গুণ আপনি সাব্যস্ত করবেন কখনো কখনো সাব্যস্ত করে কেউ একটি অংশ কখনো কখনো সাব্যস্ত করে এই পরিপূর্ণ নাম এবং গুণের সাথে আরও অতিরিক্ত কি কি নাম এবং গুণ অ্যাড হতে পারে বা দাবি করে সেগুলোতে সাব্যস্ত করে থাকে এই আল্লাহ তালা প্রত্যেকটি নামের সাথে এটাকে বলা হয় তিনটি তিনটি জিনিস প্রমাণিত হয় একটি হচ্ছে দালাল তাতক বা পরিপূর্ণ নাম এবং গুণ অথবা সাব্যস্ত করবে কিছু নাম এবং গুণ কেউ সাব্যস্ত করছে অথবা জিনিস এটাকে বলা হয় আল্লাহ তাল নাম সাথে জড়িত তাতুক এল এবং এল এই তিনটি নাম গুণ আপনি তিনটি অংশ তিনটি বিষয় আপনি সাব্যস্ত করবেন এটি একটি কায়দা এটি একটি মৌলিক কায়দা চার নম্বর মৌলিক কায়দা হচ্ছে ফিহা। আল্লাহর নাম এবং গুণ এগুলো এবং্ভর ফিহে। বিবেকে এতে কোন স্থান নেই বিবেক নির্ধারণ করে আল্লাহকে আমি নতুন কোনো নাম দিতে পারব না যেমন আল্লাহকে আমি বলবো যে তিনি আল্লাহ তালা তিনি অস্তিত্ব নাম দিলাম যে অস্তিত্ব অস্তিত্ব নাম দিলে কোনো জায়গা হবে না কারণ করেননি আল্লাহ বলেন যে আমি প্রকৃতি বা তার নাম দিলাম আমি উপস্থিত কিছু একটা নাম দিলেন আপনি নাম নিজের পক্ষ একটা দিয়ে দিলেন সেটা হবে না বরং আপনাকে ওহি নির্ভর হতে হবে নামগুলোকে অবশ্যই ওহিন নির্ভর করতে হবে সেখানে আপনার বিবেকের कोनो स्थान नहीं हाँ विवेक अस्वीकार करना विवेक ना विवेक अपनी जखी आल्ला नाम सुना जागुलिर मध्य विवेक के विवेक के खाटबें देखेंवेको हाँ नामगुलीपूर्ण गुण ए आल्ला सब्यस्त हो विवेक से अस्वीकार करना क्योंकि अपना विवेक दिए को नाम और गुण अपनी सब्यस्त करतेबें नाम सब्यस्त करते हम आल्ला तला नाम सब्यस्त होवश्य কোরআন এবং সুন নির্ভর হতে হবে নিজের পক্ষ থেকে কোন নাম সাব্যস্ত করা যাবে না এই অনেকেই অনেক সময় ভুল নামে আমরা অনেক সময় আল্লাহ তালাকে নাম ভুল নাম দিয়ে নাম দিয়ে সেটা আবার বান্দা হিসেবে দাবি করে থাকি কেউ কেউ যেমন নাম দিয়ে থাকেন আব্দুল জালিল জাহিল আল্লাহর কোন নাম কোরআন হাদিসে সাব্যস্ত হয়নি কেউ কেউ নাম দিয়ে থাকে আল্লাহকে আস সাত্তার সত্তার কোরআন হাদিসে আল্লাহ তাল নাম হিসেবে সাব্যস্ত হয়নি এইভাবে যারাই নতুন নতুন নাম দিচ্ছেন কেউ কেউ আল আলমহজুদ আল্লাহ তালা কেউ কে নাম তা তার নিজের নাম রাখছে আল্লা আব্দুল মহুদ আব্দুল মহজুদ আবদুল মহুদ আল্লাহ তালা মসুদ কোন নাম কোরআন মহাদিসে আসেনি এটা মানুষের আবিষ্কার সুতরাং এই জাতীয় নাম কখনো দেয়া যাবে না তা আল্লাহ তালা নাম অবশ্যই তওকিফি হতে হবে কোরআন সুননা নির্ভর হতে হবে এটা একটি গুরুত্বপূর্ণ কায়দা বলে আমরা মনে রাখতে হবে পঞ্চম যে কায়দাটা আমাদের সেটা হচ্ছে আসমাউল্লাহ আসুরা বেআদি মাইন আল্লাহর নাম এবং গুণগুলো সুনির্দিষ্ট নির্ধারিত নয় আল্লাহ অর্থাৎ আল্লাহ তার নামের কোন শেষ নেই আল্লাহ তার নামের কোন শেষ নেই কিন্তু তিনি কোরআন এবং সুন্নায় আমাদেরকে অনেকগুলো নাম জানিয়েছেন আবার কোন কোন নাম তিনি আমাদেরকে জানাননি কোনো আমাদেরকে জানাননি বরং তার গাইবে রেখে দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহর সুন্দর আল্লাহকে বিভিন্ন জায়গাতে আল্লাহ অনেকগুলো নাম এসেছে যেমন কোথাও বলেছেন তিনি গাফুর কোথাও বলেছেন তিনি গাফার কোথাও বলেছেন রাহিম কোথাও রাহমান এভাবে আল্লাহ তালা তার নিজের শাকুন বলেছেন নিজের সম্পর্কে নিজে আল্লাহ রাউফ রাহিম বলেছেন আল্লাহ নিজের সম্পর্কে রাউফ বলেছেন নিজের নাম আল্লাহ তালা নামগুলোকে আমাদের সাব্যস্ত করতে হবে কিন্তু এগুলোই আল্লাহ তালার আল্লাহ একমাত্র নাম এটা বলা যাবে না বরং আল্লাহ তালার এমন অনেকগুলো নাম রয়েছে যেগুলো তিনি কাউকে বলেননি রস উল্লাহম হাদিসে যেন এসেছে তোমাদের মধ্যে আমি আপনার বান্দা আপনার বান্দার বান্দা অর্থাৎ আপনার দা আমি আপনার দাস আপনার দাসের দাসের ছেলে দাসির ছেলে আমার কপাল আপনার হাতে আমার আপনি যা লিখেছেন আপনার হুকুম আমার উপর অবধারিত তিনি বলে দিয়েছেন বিকুল ইসমিনা সাময়তে আনজল তফি কিতাবিকে আপনার কোন কিতাবের হাজির করেছেন আল তাদ খালকি কা কিতাবে নেই কোন বান্দাকে শিখিয়ে দিয়েছেন যেমন কোন নবীকে পূর্বর্তি শিখিয়ে দিয়েছেন আওয়াম তোহাদাইল মিল গাই বেঞ্জ দেখা অথবা আপনার গায়েব কিছু নাম রেখে দিয়েছেন যা মানুষকে জানান আল্লাহ মানুষকে জানান রেখে দিয়েছেন সুতরাং আল্লাহ তালার নাম্বই তীবদ্ধ যারা বলে তারা ভুল করছে সীমাবদ্ধ আল্লাহ নয় এমন নাম আছে যেগুলো দিয়ে ডাক্তার আল্লাহ যে আহ্বান আল্লাহ তালা সারা দেন হাদিসাম মান আসাহা দখলাল জানান আল্লাহর এমন নিরানব্বইটি নাম রয়েছে যা দিয়ে আল্লাহকে আহ্বান করলে আল্লাহ যা দিয়ে আহ্বান করলে যা সুন্দরভাবে प्रवेश कर निबे नाम, नाम रही है सुबह जो अपनी अन्न्य नाम दिए आहवान करवाए ना मुस्लि निर बो बी अनेक नाम पावे निानबी नाम এই বিভাবে অনেকেই নামগুলো জমা করেছেন লিখেছেন এই বিভাবে বিস্তারিত গ্রন্থ লিখেছেন বোঝা গেল নামের ব্যাপারে আমরা খেয়াল রাখবো যে নাম নিরানব্বইতে সীমাবদ্ধ নয় তবে কোরআন মুসুল্না যা এসেছে প্রমাণিত সেগুলো যদি জমা করা হয় নিরানব্বই কখন হয় কোনো বেশি হয়ে যায় বেশি হলে কোন সমস্যা নেই সবগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন অলিল হোসনায় বিহা। नाम बेपारे पांच नीतर क्या आलोचना करल्हर नामगुलंदर सबगुलू द्वितीय आल्हर नामगुलर नामगुलू कर्थ प्रकाश करते नाम गुण, गुण। আবার কখনো সেখানে শুধু গুণের আলোচনা করতে পারে আবার কখনো সেটার দাবিও আসতে পারে আবার চার নম্বর যে কায়দাটি আমরা একটু আগে আলোচনা করলাম তা হচ্ছে আল্লাহর নাম এবং আল্লাহর নামগুলো সবই হচ্ছে তওকিফি অহিনির্ভর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর নাম নিরানব্বই বা কোন সংখ্যা কোন সংখ্যা দ্বারা নির্ধারণ করা যাবে না পরবর্তী পর্ব ইনশাল্লাহ আল্লাহর নাম এবং গুণের আরো কিছু কিছু নীতি মানে আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসালামালাইকুম ও রহমাতুল্লাহ ওবরাকাত